আসসালামু আলাইকুম পৃথিবীর যেখানে থাকুন না কেন যারা এখন পৃথিবীর আমার সালাম এবং অভিবাদন গ্রহণ করুন সম্মানিত ভাই ও বোনেরা আমরা আলোচনা করছিলাম যে ইসলাম নারীকে কি ধরনের গাইড দেয় কিভাবে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চায় কিভাবে তাদের সুন্দর এই দুনিয়াতে কীভাবে একটা সুন্দর পরিবার শান্তির নীল রচনা করার জন্য মেয়েদেরকে কিভাবে গাইড দিচ্ছে আমরা এটা জানার চেষ্টা করছি আজকে আমরা আলোচনা করব দাম্পত্য জীবনে কনজুগার লাইফে একজন মহিলা তার ভূমিকা কী সে কীভাবে থাকবে কিভাবে তার জীবন শুরু হবে কিভাবে জীবন সে যাপন করবে ইসলাম কি বলে ইসলাম বিবাহ সম্পর্কে ইসলামের ধারণা হলো ইসলামের কনসেপশন হলে এই যে বিয়েটা করতে হবে এটা ন্যাচারাল জিনিস আল্লাহ তালা কোরআনের মধ্যেও হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের বিয়ে করার জন্য বলেছেন কোরআনে তো বিয়ে করার জন্য বলেছেন বহু জায়গায় ফাঙ্কে হুমায় তাব নিসা তোমরা বিয়ে করো যাকে তোমরা পছন্দ করো মেয়েদের মধ্য থেকে এখানে আল্লাহতালা আমাদের বিয়ে করার জন্য বলছেন এমনকি যদি কেউ বিয়ে না করতে পারে এমন টাকা পয়সা না থাকে সামর্থ্য আছে শক্তি সামর্থ্য আছে শারীরিকভাবে ভালো টাকা পয়সা নাই সেক্ষেত্রে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে আবার ডেকে বলছেন যাদের বিয়ে করার মত আগ্রহ আছে শারীরিক শক্তি আছে কিন্তু টাকা পয়সা নাই তারা নিজেদেরকে পবিত্র রাখুক পবিত্র রাখুক কারণ কি এমন সময় আসবে তারা নেওয়ার যদি থাকে যে আল্লাহ আমি বিয়ে করতে চাই কিন্তু টাকা পয়সা নাই তো হাতিয়া হুমিন ফদলে আল্লাহ তালা তাকে তার নিজের ফদল তার নিজের অনুকম্পা তার করুণা দিয়ে তাকে ধনী করে দেবেন যদি কারণ নিয়াত থাকে এরকম যে আল্লাহ আমার বিয়ে করতে চায় কিন্তু আমি টাকা পয়সা পাচ্ছি না বিশ্বাস করুন যদি আপনার এই নিয়াত থাকে এবং ভালো থাকেন শর্ত হল ভালো থাকতে হবে ভালো থাকতে হবে সুন্দর থাকতে হবে তাহলে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবেন হাদিসে রসুল করিম সাল্লাই আমাদেরকে ডেকে বলছেন যারা যুব फरज कारण तुम करो चोखी ओदे तुम्हारे गुप्त स्थान टा के संरक्षण करा जाए এই দুটো জায়গায় ভালো থাকলে তুমি একদম ভালো মানুষ হিসেবে দুনিয়া থাকতে পারবা আর যদি তুমি এটা না পারো তোমার যদি সামর্থ্য না থাকে হয়তো শারীরিক সমর্থ আছে কিন্তু টাকা পয়সা নাই অথবা টাকা পয়সা আছে কিন্তু শারীরিক সামর্থ্য নাই তখন তুমি কি করবো তুমি যেন সে রোজা থাকো ফাইনাল যদি তুমি রোজা থাকো তো এতে করে তোমার প্রবৃত্তির যে চাহিদা যে আকাঙ্ক্ষা ডিজায়ার এগুলো যে যে শক্তি থাকে এগুলো কমে যাবে এটা কিন্তু আমাদের আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন এবং এর মধ্যে রোজা রাখাটা খুবই ভালো জিনিস আমি দেখতাম আমাদের মালয়েশিয়ায় অনেক বন্ধু বান্ধব যারা মোদিনায় পড়তাম বা মালয়েশিয়ায় নিজে যে দেখছি যে ওরা প্রত্যেক মাসে রোজা রাখে আরবরাও আরবদের মধ্যেও দেখেছে প্রচুর রোজা রাখে আল্লাহ রসুল্লাহ সালাম তো সপ্তাহে দু দিনের রোজার কথা বলেছেন সোমবারের রোজার কথা বলেছেন মাসে তিন দিনের আয়াম বিদের কথা বলেছেন এই সমস্ত রোজার কথা বলেছেন অন্য অন্য নফল এবারও রোজাও আছে শাহওয়ালের রোজাও মহারমে রোজা হোক রোজার কথা বলেছেন এগুলো পালন করলে আমাদের জীবনটা কিন্তু ভালো থাকে এরপরে যখন আমরা সামর্থ্য হচ্ছি তখন আমাদের বিয়ে করব একজন নারী কিভাবে বিয়ে করবেন ইসলাম কি বলে আমাদের সমাজে যে বিয়ের যে সিস্টেম সেটা হল মেয়েকে পাত্রস্থ করা হয় বলে যে আমি মেয়েকে পাত্রস্থ করেছি মানে পাত্রের কাছে আমার মেয়েকে দিয়েছি এটা কিন্তু ইসলামের সঠিক শিক্ষা নয় পাত্রস্থ করা মানে আমার ভূমিকা ছিল বেশি মেয়ের ভূমিকা নাও থাকতে পারে আমার ভূমিকা হলো যে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি হউ হন আংকি হল্লাহালা বলছেন তুমি বিয়ে নিকাহ দিয়ে দাও এই দিয়ে দেওয়ার একটা প্রসেস আছে প্রসেসটা হলো সর্বপ্রথম হলো যে ছেলের ব্যাপারে মেয়ের পছন্দ হবে কিনা এটা জানা যে এ একটা ছেলে এসেছে ছেলে আসার পরে মেয়ের কাছে জিজ্ঞেস করা তো এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে অনেক সময় লোভ পাচ্ছে অনেক সময় আমরা জোর করে বিয়ে দেই নিজের মত মেয়ের মত না নিয়ে বিয়ে করে বিয়ে করিয়ে দেই দেওয়ার পরে দেখা যায় যে তারা খুব অশান্তিতে থাকে আমাদের জীবনেও এরকম কিছু অভিজ্ঞতা আছে অনেকের জীবনে যখন আমরা একটু জোর খাটাবার চেষ্টা করি দেখা যাচ্ছে সেখানে অশান্তিটা হয়েছে শান্তি হতো তখন যখন ছেলেরও রাজি মেয়েও রাজি সেই জায়গায় সেই সমস্ত জায়গায় শান্তি বেশি পাওয়া যায় রসুলি করিম সাল্লাই জীবনে এমন একটা হয়েছিল আল্লাহ রসুল সাল্লামের কাছে আমি আপনার কাছে একটা বড় অভিযোগ নিয়ে এসেছি কি অভিযোগ অভিযোগ হলো যে আমাকে আমার বাবা তার ভাইয়ের ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছে অর্থাৎ আমার চা ভাইয়ের সাথে আমার বিয়ে করে দিয়েছে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে তোমার এই বিয়েতে তোমার বিয়ে হচ্ছে না তোমার বিয়ে আমি ভেঙে দিচ্ছি তখন মেয়েটা বলল যে আপনি বললেন তো ভেঙে দিচ্ছি তার মানে হলো যে আপনি আমার আমার ইচ্ছার মূল্য দিলেন প্রকৃতপক্ষে আমি আপনার কাছে এসেছি আমার একটা এক্সপিরিয়েন্সের জন্য সেই এক্সপিরিয়েন্সটা হলো যদি বাবা মা ফোর্স করে মেয়েকে আর এক হাতজনের হাতে তুলে দেয় তার জীবন খুব বেশি শান্তির হয় না তো আমি আমাদের মহিলাদের ইসলামে কোনো হক আছে কিনা অধিকার আছে কিনা যে আব্বার পছন্দ করার ছেলেটা আমার পছন্দ হচ্ছে না আমি না করতে পারবো এই অধিকার আমার আছে না এইটা জানার জন্য এখানে এসেছিলাম সেই অধিকার আমি পেয়ে গেছি মুসলিম জাতি মুসলিম উম্মার মধ্যে সমস্ত নারী এই অধিকার আজকে পেয়ে গেল যে তোমার যদি কোনো মানে ছেলে যেটা তোমার বাবা মা পছন্দ করেছে পছন্দ তোমার না হয় তুমি তাদেরকে না করতে পারো না বলতে পারো এই অধিকারটা একজন মেয়ে হিসেবে আমার আছে চিন্তা করেন চোদ্দশো বছর আগের কথা সাড়ে চোদ্দোশো বছর হতে যাচ্ছে সেই সময় কিন্তু ইসলাম মেয়েদেরকে এই রকম একটা অধিকার দিয়ে গেছে যে অধিকার আগে কেউ কল্পনাও করতে পারেনি এরপর বললেন যে আর রসোল্ল্লাহ আমার আব্বাকে আমি খুবই ভালোবাসি তিনিও আমাকে খুব ভালোবাসেন আমি তাকে অপমান করতে চাই না তবে যেহেতু আমার কষ্ট হচ্ছে আমার পছন্দ হচ্ছে না তারপরেও আমি আপনার সামনে আমি অদা করে যাচ্ছি আমি এটা মেনে নিলাম তবে এটা জেনে রাখা দরকার যে মেয়ে হিসেবে আমাদের বলার অধিকার আছে যে এই ছেলেটা আমার পছন্দ না আল্লাহ রসুল্লাহ একটু হাসলেন চিন্তা করে দেখেন যে এই মেয়ের সম্পর্কে আল্লাহ রসলের ধারণা কি আমরা কিন্তু এই জিনিসটা আমরা অনেক সময় মানে দেখি না একেবারে বিয়ের হয়তো দুই একদিন আগে টের পাবে মেয়ে যে আমার উমুক জায়গায় বিয়ে হচ্ছে এর আগে একটু ছবিও দেখলো না কিছু জানতে পারলো না ও খুব ভালো জায়গায় দিচ্ছে তোর বিয়ে দিচ্ছে জানার চেষ্টাও করি না এটা কিন্তু ঠিক না ইসলামে এটা আমাদেরকে বলে মেয়ের কাছে তুমি অনুমতি নাও তাদের কাছ থেকে জিজ্ঞেস করো ফাতেমার কাছে ওই রকম অবস্থা হয়েছে আলী রাজি আল্লাহ তালা আনহু কিভাবে বিয়ে করছেন তার কিন্তু কয়েকটা রেওয়ায়ত পাওয়া যায় একটা হলো এরকম যে আবু বকর এবং অমর দুইজন রদল্লাহান হুমা দুইজন যে আলীকে বলছেন যে আলি আবু বকর বললেন আমি এবং অমর বললেন আমি আমরা দুইজন হাতে মাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আল্লাহরসুল রাজি হননি তা আমার মনে হচ্ছে তোমার জন্য তিনি অপেক্ষা করছেন তুমি যে প্রস্তাব দাও আরেকটা রেওয়ায়ত আছে যে হযরত আলীর এক দাসী উনি বলছেন যে আলী রদুল্লাহ আনহু আমার মনে হচ্ছে যে আল্লাহ রসুল তার মেয়ে বিয়ে দেবেন এবং মেয়ে বিয়ে দিতে যে ভালো ভালো দু একটা প্রস্তাব আসছে উনি কি না উনি সেটা না করেছেন আমার মনে আপনি যে প্রস্তাব দিয়ে দেন তো উনি বলেন যে আমি যে প্রস্তাব দেব তো ঠিক আছে উনি গেলেন যে আল্লাহ রসুলসল্লাহ আসলাম তখন মাসিনা অবিতে ছিলেন ওই অবস্থায় বললেন যে আর রসোল আমি ফাতেমার প্রস্তাব দিচ্ছি আল্লাহ রসুল এখানে দুটো রেওয়ায়ত আছে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বলেন যে ঠিক আছে আমি এটা রাজে আছি উনি আসলেন ঘরে এসে ফাতেমাকে বললেন যে ফাতেমা আমি তোমাকে আমার সম্প্রদায়ের সবচেয়ে ভালো এক যুবকের সাথে তোমাকে বিয়ে দিতে চাই তুমি তো এটা রাজি আছো কিনা ফাতেমা রাজি আল্লাহ তনহা সব ব্যাপারে রাজি ছিলেন শুধু একটা ব্যাপারে কোশ্চেন উঠালেন যে আলীর টাকা পয়সা তেমন কিছু নাই যা দিয়ে আমাকে ভরণ পোষণ করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো তুমি টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তা করো না ওটা আল্লাহর উপরে ছেড়ে দাও এবং আমি দেখতেছি তখন ফাতেমা রাজা আল্লাহ তালা আনহা বলেন ঠিক আছে ওইটা আমার একটা কোশ্চেন ছিল তো ওটার ব্যাপারে যখন আপনি কিছু বললেন না তো আমি রাজি আছি প্রস্তাব দিলেন এবং তার অনুমতি নিলেন আর একজন তার তার স্ত্রী জামিলা জামিলা হাজবেন্ড এর নাম ছিল সাবিত তো সেখানে বিয়ে দেওয়া হয়েছে বিয়ে দেওয়া হয়েছে এক প্রকার জোর করে বড় ভাই আবদুল্লাব উবাই মুনাফেক ছিল সে জোর করে সাবিতের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এক তো মুনাফেক আবার বিয়ে দিয়েছে যেখানে সেখানে তার পছন্দ হচ্ছে না ও যদিও সাবিত মুসলিম ছিলেন সাহাবি ছিলেন ভালো আমলদারও ছিলেন তো উনি এসে আল্লাহ রসুল্লাহ আসাল্লামের কাছে বলছেন জামিলা এসে বলছেন যে রসুল আল্লাহ আমার ভাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে সাবিতের সাথে ইসলাম ধর্ম তার ব্যবহার অর্থ সম্পদ নিয়ে আমার কোনো কথা নাই সব ঠিক আছে কিন্তু সমস্যা হলো এই যে আমি তাকে পছন্দ করি না আমার মোটেই ভালো লাগছে না আমি তাকে পছন্দ করতেই পারতেছি না মোটে তো আমি চাই আমি তার সাথে ঘর করবো না আল্লাসুলসাল্লাসাল্লাম তাকে বোঝাবার চেষ্টা করলেন আমরা ছোট্ট একটা ব্রেকের দিকে যাচ্ছি ব্রেক থেকে এসে বাদ বাকি ঘটনাটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম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 पुन सम्प्रचार सकाल साढ़े आठटांगेल गुनाहर क्या करी दिन रा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 প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায়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 स्वामी के पसंद कर इन इसके আমি আলোচনা করছিলাম আবদুল্লাহনুবাইয়ের এক বোনের কথা যার নাম ছিল জামিয়া এবং তার স্বামীর নাম ছিল সাবিত তাদের জীবনে কি ঘটেছে সে সম্পর্কে আমি আপনাদের বলতেছিলাম তো বিয়ে করাই দিয়েছে আবদুল্লাহনুউবাই জোর করে এবং তিনি প্রকৃতপক্ষে কিন্তু মুসলিম ছিলেন না তিনি মুনাফিক ছিলেন তো বিয়ে হয়ে যাওয়ার পরে উনি এসে আল্লাহ রসুল সাল্লামকে বললেন যে সাবিতের কোনো দোষ নাই কিন্তু আমি তাকে পছন্দ করতে পারছি না আল্লাহ রসুলসাল্লাহিস্লাম বলেছেন পছন্দ করতে পারছো না তার মানে নমুনা বলো কি ধরনের পছন্দ করতে পারছো না সে বললো যে আমি তার সাথে আমাদের স্বামী স্ত্রীর যে মানে সম্পর্ক থাকা দরকার আমি মোটেই পছন্দ করি না এটা তাকে আমার কাছে আসতে যে মন চায় না এবং আমার কাছে মনে হয় যে আমি কুফিরি করে ফেলতেছি আমি ইসলামের জীবন যখন যেটা আমি সে পছন্দ হচ্ছে না আমি আমি মনে হয় আমার কুফিরি করে ফেলতেছি আমার এই ভয় হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বুঝলেন যে আসলে সে সাবিতকে কোনোভাবে মেনে নেই বিয়ের আগেও না বিয়ের পরেও না আল্লাহ রসুল সালাম সাবিদের সাথে কথা বললেন বলে উভয়ের মধ্যে তালাকের ব্যবস্থা করে দিলেন এর দ্বারাও প্রমাণিত হয় যে ফোর্স করে বিয়ে করানোটা এটা ইসলামে কিন্তু বলে না বরং স্বামী এবং স্ত্রী মেয়ে এবং ছেলে উভয়ের সম্মতি নেওয়ার জন্য প্রাণন্ত চেষ্টা করা দরকার যেন এখানে যেন কোনো সমস্যা না থাকে আরেকজন একজন সাহাবির কথা এখানে না বললেই নয় আবুল আহাবের যে ছেলে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের মেয়ে রুকাইয়াকে বিয়ে করছিলেন ওকবা ওকবা কাফের থাকা অবস্থায় তার দুটো দাস ছিল একজনের নাম ছিল বাড়িরা এ ছিল মহিলা একজনের নাম ছিল মুগীত এ ছিল পুরুষ তো বাড়িরা ছিল কালো মেয়ে আর মুগিস ছিল কালো ছেলে তো ওকবা বারবার চেষ্টা করছে ওদেরকে বিয়ে করানোর জন্য বাড়িরা বলতো না আমি বিয়ে করব না আমি তাকে বিয়ে করব না বারবার বলতো পছন্দ হয় না ওক যেহেতু সে নিজেই এই দুই দাসের বা দাসের মালিক মনিব উনি বিয়ে করে দিলেন জোর করে উনি বলেন যে আমার ইচ্ছা তোমাকে বিয়ে করতেই হবে চিন্তা করে দেখেন যে বলেই ফেললো যে আমার ইচ্ছা তোমাকে বিয়ে করতে হবে জোর করে বিয়ে দিল। দাসদের তো আসলে স্বাধীনতা সে সময় ছিল না আর তো ইসলামের যুগে না এটা ইসলামের যুগে হলে না বলা যেত যে ঠিক আছে জোর করে বিয়ে দেওয়ার পরে বাড়িরা ইসলাম গ্রহণ করল। আর প্রত্যেক দিন হযরত আয়েশা সিদ্দিকের কাছে এসে কান্না কাটা করতেন মদিনার জীবনে আসছেন প্রত্যেক দিন কাটা করতেন যে আমার তো এরকম বিয়ে করে দিয়েছিল তা এখন আমি কি করব আয়সা সিদ্দিকা বললেন ঠিক আছে তোমার একটা কাজ করি তোমাকে আমি আজাদ করে দেই ফ্রি করে দেই উনি মানে অকবার কাছ থেকে কিনে নিয়ে তাকে ফ্রি করে দিয়েছিলেন ফ্রি করে দেওয়ার পরে যখন একটা মানুষ ফ্রি হয় তার অনেকগুলো বৈশিষ্ট্য ইসলাম দিয়ে দেয় অনেকগুলো মানে অধিকার দিয়ে দেয় তার মধ্যে স্বামী রাখা না রাখার অধিকার তার দেওয়া আছে উনি বললেন যে আমি আমার এই স্বামীকে চাই না কারণ আমি তাকে মোটেই পছন্দ করি না সেই বিয়ে আমাকে ফোর্স করে বিয়ে করা দেওয়া হয়েছে এবং সেখান থেকে আজ পর্যন্ত আমার মোটে পছন্দ হয় না অথচ মুগিত সে তার স্ত্রীকে এত ভালোবাসত যে বলার মতন না কিন্তু মেয়েটা তাকে পছন্দ করতে পারতো না পছন্দ না করা তো বহু কারণ থাকতে পারে আপনি তো জোর করে বলতে পারবেন না যে কেন তুমি পছন্দ করো না আবার কাউকে পছন্দ হয়ে গেলে আপনি তো বলতে পারবেন না তুমি তাকে কেন পছন্দ করো বাড়িরা ওই ছেলেকে পছন্দ করতে পারেনি প্রথম থেকেই না এবং শেষ পর্যন্ত এমনি আব্বাস বলেন যে এই কথা বলার পরে রসুলের করিম সাল্লাম উভয়ের মধ্যে মানে আলাদা করে দিয়েছিলেন যে তোমরা এক অপরকে তালাক দিয়ে তোমরা আলাদা হয়ে যাও বাড়িরা যখন তালাক হয়নি তখন এমন হতে যে বাড়িরা একটু বাইরে বেড়েছে মুগিস তার পিছনে বাড়িরা বাড়িরা ও বাড়িরা শোনো একটু শোনো এরকম করতে করতে তার পিছনে পিছনে দৌড়া তার কান্ত খালে বলে আমরা দেখতাম যে বাজারেও যদি বাড়িরা গেছে তার পিছন পিছন মুগি সেই রকম বাড়িরা বাড়িরা করতে করতে যাচ্ছে কিন্তু তারপরেও বাড়িরার মন ভিজেনি কারণ সে আসলে পছন্দ করেনি তো এই ক্ষেত্রে ইসলাম বলে যে মেয়েকে তুমি বিয়ের আগে তুমি যে ছেলেকে তুমি পছন্দ হয়েছে সেইটা তুমি এ এখন তাই বলে ইসলাম মেয়েদেরকে কোন ধরনের পাত্র বিয়ে করতে বলে একটা সমস্যা হলো এই যে ইসলামে কিন্তু শুধু মেয়ের সম্মতিতেই বিয়ে হবে না ইসলাম বলে যে তুমি মেয়ে এবং পিতা মাতার সম্মতি নিয়ে বিয়ে হবে এখন ইসলাম আমাদেরকে পাত্র নির্বাচনের জন্য কি কি ক্রাইটেরিয়া দিয়েছে আমাদের বোনদের সামনে আমি এগুলো আমি বলতে চাচ্ছি একটা হাদিসে আসছে যে দেখো যদি তোমার মেয়ের জন্য কোনো একটা ভালো ছেলে যার চরিত্র ভালো যার দিন ভালো চরিত্র ভালো এবং দিন ভালো এবং বিয়ে করার উপযুক্ত সে যদি তোমার মেয়েকে চায় তার সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও আর এটা যদি না করো দুনিয়ায় ফাঁসাদ তৈরি হয়ে যাবে এই কথাটা কিন্তু একটু খুব কঠিন কথা যে এটা যদি তুমি না করো তোমার ফাঁসাদ হয়ে যাবে কোন ছেলে যদি দিনদারওয়ালা দিনদার আখলাকওয়ালা প্লাস হলো তার যোগ্যতা আছে বিয়ে করার তার যদি মারাত্মক কোনো ত্রুটি না থাকে যদি দেখা যায় যে এই ছেলে উপযুক্ত তখন যদি এই দিনদারি অবস্থাটা দেখতে পাওয়াটাই একটা একটা ছেলের ক্রাইটেরিয়া হওয়ার জন্য যথেষ্ট ইসলামে একজন ছেলের মধ্যে কোন কোন গুণগুলো এক মেয়ে দেখবে আর মেয়ের মধ্যে একজন ছেলে কোন কোন গুণগুলো দেখবে তার কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে চারটা জিনিস দেখে সাধারণত ছেলেরা একটা মেয়েকে বিয়ে করে চারটা জিনিস দেখে ছেলেরা কোনো মেয়ের প্রতি আকর্ষণ হয় একটা হলো যে তার সম্পদ অনেক টাকার মালিক তার বাবা তার সে নিজেও অনেক টাকার মালিক সম্পদশালী মেয়ে তাকে বিয়ে করতে অনেকের মন চায় মেয়ে যদি খারাপও হয় যায় আসে না কিছু মা লেহা আরেকটা হলো যে জামা আহা তার সৌন্দর্য দেখে অনেক আছে যে ঘর দেখে না বাড়ি দেখে না টাকা পয়সা দেখে না কিন্তু মেয়েটা এত সুন্দরী যে ছেলে আর থাকতে পারে না যত অনেক সময় দেখা যাচ্ছে এখন অনেক বড় ঘরের ছেলেও এরকম একটা মেয়ে বিয়ে করে যার সৌন্দর্য আছে শুধু কিন্তু যদিও খুব গরিব ঘরের মেয়ে যদিও খুব অন্য ধরনের মেয়ে কিন্তু সুন্দরে মেয়ের কারণে অনেক সময় বিয়ে করে ভালো বংশ সৈয়দ বংশ কাজী বংশ এই বংশ দেখেও মানুষ বিয়ে করে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলছেন যে এই তিনটি ক্রাইটেরিয়া এই তিনটি ক্রাইটেরিয়া একেবারে অ্যাসেন্সিয়াল নয় বিয়ে করার জন্য অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া হল লিদি নিহা ধর্ম দেখে যদি কোনো মা মানুষ চারটা গুণ সম্পন্ন কোনো মেয়েকে একসাথে পায় তাহলে তো সে খুবই ভালো কথা চারটা গুণ সম্পন্ন না হয়ে তিনটা গুণ আছে তার সাথে ধর্ম আছে সেটাও ভালো কথা আর তাও যদি না হয় যদি একটা গুণ ধর্ম থাকে সে মেয়ে বিয়ে করা তুমি বিয়ে করো তাহলে তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ তাল রসুল যে বলেছেন তারিব তো এটা হলো ছেলেদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমার ক্রাইটেরিয়া হলো তোমার ধর্মটাকে আগে যদি তুমি শুধু ধর্ম তুমি শুধু বংশ দেখে বিয়ে করো অথবা শুধু সৌন্দর্য দিকে বিয়ে করো অথবা শুধু মাল মালদিকে বিয়ে করো তাহলে কিন্তু তোমার সেখানে শান্তি হবে না অনেকেই হাদিসটা ভুল বোঝে মনে করা হয় যে বংশ দেখে বিয়ে করো না বংশ দিকে বিয়ে করো এটা বলা হয়নি বলা হয় মানুষ বিয়ে করে মানুষ সাধারণত বিয়ে করে কিন্তু ধর্মটা দেখলে এইটি হল প্রথম ক্রাইটেরিয়া ধর্মটাকে ধরে রাখবেন ধর্মটা একটা মনে করেন যে একটা ক্যামেরার মতন যে এই মেয়ের মধ্যে ধর্ম আছে কিনা ধর্মের সাথে আরো যত যুক্ত হবে আলহামদুলিল্লাহ আর যদি কোনো কিছু না থাকে ধর্ম শুধু থাকে তাকেও বিয়ে করবেন আমার বোনদের সাথে আমি এই জিনিসগুলো এখন শেয়ার করতে চাচ্ছি যে ইসলাম ছেলে যে সমস্ত ক্রাইটেরিয়া থাকা দরকার তার মধ্যে প্রথম দিয়ে দিয়েছেন যে যে এই ছেলের মধ্যে কাওয়া মার বলে আছে কিনা কাওয়া মানে হলো যে ছেলের মধ্যে যোগ্যতা থাকে যোগ্যতা থাকে কেমন আল্লাহ তালা বলছেন আর রেজালু কাউ যে পুরুষরা মেয়েদের মেনটেইন করে মেনটেইনার আমাদের দেশে একটা কথা আছে যে না পুরুষরা মেয়েদের উপর ডোমিন্যান করে কাউয়াম শব্দের অর্থ ডোমিন্যান করা নয় কাওয়াম শব্দের অর্থ যে মেনটেন করার যোগ্যতা রাখে কারণ একজন মেয়েকে আপনি ঘরের আনার সাথে সাথে আপনার মাথায় আসতে হবে যে আমি একে বিয়ে করেছি একটা বড় উদ্দেশ্য নিয়ে তা হলো যা আমাদের এই ভালোবাসা বিয়ের আদন প্রদানের মাধ্যমে পরবর্তী একটা জেনারেশন তৈরি হবে তাদেরকে লুক আফটার করতে হবে তো এখানে আপনার প্রথম যে দায়িত্ব করতে বল সে হলো যে আপনি একজন মানুষকে আপনার জীবনে অংশীদার বানালেন আপনি আগে যা খাইতেন আপনি তার অর্ধেক দেবেন আপনি যা যা করতেন তার অর্বেগ সেখানেও দেবেন আপনি যে ঘরে বসবাস করতেন সে ঘরের অর্ধেক কিন্তু তাকে দেবেন তাহলে এখন অর্থের প্রশ্ন আসলো এজন্য আমাদের দেশে বলা হয় যে ঘর দড়ি আর বিয়ে করতে করি টাকা পয়সা না থাকলে বিয়ে করলে সমস্যাটা হয়ে যাবে তো প্রথম হলো যে দেখার দরকার যে এই ছেলেটার মধ্যে কাওয়ামার গুণ আছে কিনা সে যোগ্যতা রাখে কিনা আমাকে বিয়ে করার একবারে বুজুর্গ দেখে তার কিচ্ছু নাই চলতে ফিরতে পারে না হাটে তো মরে যাচ্ছে আবার একটা খুব ভালো ছেলে আসলো তো সেখানে আমার দেখা দরকার যে কাওয়ামার গুণটা আছে কিনা যোগ্যতা এটা একটা মাপকাঠি সে আমাকে চালাবে দ্বিতীয়ত যে জিনিস দেখার দরকার সেটা হলো যে মাল সম্পদ যে মাল সম্পদের সাথে তার মানে ধর্ম দিন এগুলো আছে কিনা দিন যদি না থাকে কাওয়ামা কোনো লাভ নেই আবার যদি কাওয়ামা থাকে যদি আপনার দিন না থাকে সেটাও কোনো লাভ নেই তাহলে দিন এবং কাওয়া একে অপরের সাথে যুক্ত হতে যোগ্যতা থাকা মেনটেন করা যোগ্যতা আপনার আছে কিনা আপনি যে কায়ম কেনা আপনি কাওয়াম কিনা এটাও কিন্তু একজন মেয়ে তার পুরুষের মধ্যে দেখবে তৃতীয় আর জিনিস হল ব্যক্তিত্ব সে একজন রজুল কিনা এটা ডাক্তাররা বলে থাকে যে প্রত্যেক নারী পুরুষের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বিপরীত হরমোন রয়েছে অর্থাৎ যদি কোনো পুরুষ হয় তার মধ্যে টোয়েন্টি মেয়ে হরমোন থাকে আবার যদি কোনো মেয়ে হয় তার মধ্যে টোয়েন্টি পারসেন্ট পুরুষ হরমোন থাকে এখন এই হরমোন যদি আপনার দেখা যায় যে একজন পুরুষের মধ্যে পুরুষের হরমোন এইটি পার্সেন্ট না হয়ে আপনার হয়ে গেছে চল্লিশ পারসেন্ট তো মেয়েলই স্বভাব থাকে তার আবার কোন পুরুষ নারীর মধ্যে নারী হরমোন যদি দেখা যায় যে পুরুষের ত্রিশবার দেখা যায় উঠে যায় কথাবার্তা থাকে পুরুষ লাকের এটা আবার খুব ভালো জিনিস না এটা হল যে যে তার মধ্যে পুরুষত্ব আছে কিনা যে পুরুষে সে পুরুষ যে নারী সে নারী পুরুষের পুরুষত্ব আছে কিনা এটা এটা দেখার বিষয় আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ পরস্পর আলোচনা করবো আমরা চাই যে সুন্দর একটা সমাজ নির্মাণ করতে যে সমাজটা আল্লাহ রসুল নির্মাণ করছিলেন এবং সেই সমাজটা ছিল কিন্তু শ্রেষ্ঠতম সমাজ যার সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন যে তারা সব জান্নাতে যাবে আমরা ওই সমাজের সাথে নিজেদেরকে রিলেট করে জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুন আবার পরবর্তী এপিসোড দেখবেন এই দাওয়াত দিয়ে ইনভাইটেশন দিয়ে আমার কথা শেষ করছে আসসালাম আলাইকুম আহমতুল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 জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ আহাদ এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয় নম্বর তিরিশ